বাংলা মানবতা সমাধান আপনারা বাংলার পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদের জাজায় খায়ের দেন যারা বলছেন যারা শুনছেন যারা আমল করবেন ইনশাল্লাহ দিন ও দুনিয়ার পাথেও আমাদের সাথে হবে আল্লাহ আমাদেরকে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 আরে বাচ্চারে মিন করে বলছে না কথার পেঁচে পেঁচ দিয়ে সত্যবাদী এমন হতে পারে না পারে না রাসুল্লাহ বলছেন এমন হতে পারে আমি নিজে শুনবো তেমনি বিচার করব আমি তোর গাইবার খবর না এ তুমি মিথ্যা বলছো আমি জানি না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি তোমাদের কাছ থেকে যেমন শুনবো তেমনি বিচার করবো যদি আমি বিচারে তোমাদের শোনার কথা শোনার প্রেক্ষিতে আমি কারো হক নিয়ে কাউকে দিয়ে দিই অন্যায় কিন্তু ওর হক যদি আমি দিয়ে ফেলি তাহলে আমি আসলে তাকে জাহান নামের আগুন কেটে দিই তার মানে সে জনগ্রহণ না করে জাহান আগুন কি বুঝা গেল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 আইনের মাধ্যমে এমনকি আমার বিচারের মাধ্যমে আব্দুল্লাহ বলতে আবদুল্লাহদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ বলেছেন মানিক তথা ইমরি ইম মুসলিম যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে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 কোন অংশ নেই তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কত রাগ যে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না ওলা দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন ওয়ালা ইউজা কেহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুন আলিম আর তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি সুরা আল ইমরান ৭৭ নম্বরও এক যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহর কসম ব্যবহার করে কোন মাল ভক্ষণ করবে অপরের মাল ভক্ষণ করবে তাদের জন্য হবে এই শাস্তি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 আল্লাহ তার জন্য জাহান্নাম ও করে দেবেন এবং জান্নাতকে হারাম করে দেবেন আল্লাহ পরের মাল যদি কেউ অন্যায় না কসম করে ভক্ষণ করা আইনের মাধ্যমে করা যদি কেউ নেয় খায় জেনে শুনে তাহলে তার জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ও আজেবুল্লাহ তার মনে ভারী লেগেছে জিনিস হয় সামান্য জিনিস একটা কলম খেয়ে যদিও পিল্লু গাছের একটা ডাল হয় আপনারা দেখেছেন যারা সৌদি আরব গাছের হাজি সাহেবরা দাঁতন বিক্রি হতে দেখেছেন হারামের সামনে এভাবে পিল্লু গাছের ডাল শিকর বিক্রি হয় এইটুকুর দাম দুরিয়াল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 কোনো মুসলমানের এটা স্বভাব হতে পারে না কোনো মুসলিমের এটা আচরণ হতে পারে না কোনো উম্মতে মোহাম্মদের আচরণ হতে পারে না যে সে সেই জিনিস দাবি করবে যে জিনিস তার নয় সুতরাং গুরুত্বপূর্ণ ব্যাপার আর সে যেন নিজের ঠিকানা জাহার নামে বানিয়ে নেয় যে এইরকম দাবি করবে যা তার নয় সে যেন ঠিকানা জাহার নামে বানিয়ে নেয় আর সে আমার উম্মতের দলভুক্ত নয় আমার দলভুক্ত নয়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 তার চিহ্ন পরিবর্তন করছেন বিভিন্ন ভাবে যেকোনো ভাবে অন্যায় অন্যায়ভাবে দখল করেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন প্রধান্বিত থাকবেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা বলব ঈশা আল্লাহ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 कुरान भल भाव बुझवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন কোরআন ও ইসলামী বাংলাদেশে want to know more join us for stories of the prophet nabiteer muhammad sallallahu alaihi wasallam er monibukta shuhab bin sinan ar-rumi radhiyallahu anhu bolen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 অভিশাপ করুন যে ব্যক্তি গায়রুল্লাহ নামে জবেহ করে গায় নামে জবে করা যাবে না মেহমানের জন্য জবেহ করা যাবে মেহমান গাইরুল্লাহ না মেহমানের জন্য জব করা যাবে যাবে না কেন আপনার জামাইলে আপনি মুরগি জবাই করে খাওয়ান না তাহলে কি সেটা লানতে পড়বেন না উদ্দেশ্য তা না উদ্দেশ্য তা না উদ্দেশ্য হলো যে ব্যক্তি গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাহ করে যেমন কোনো মাজারে করলেন কোন মূর্তির সামনে করলেন কোন জিনের সামনে করলেন এই শ্রেণীর জবে হোক আপনার মেহমান হল মেহমানের জন্য মানে মেহমানকে সম্মান করার জন্য আপনি জবহ করলেন সেটা তো সেখ হতে পারে না সেটা তো লানত হবে না সেটা কথা হচ্ছে না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 আর যখন কোরবানি জবাহ করবেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ করার জন্য এ হচ্ছে কি তাকে সন্তুষ্ট করার জন্য যার জন্য জবাব করে সে খায় না আর মেহমানের জন্য জবাবে করলেন মেহান তাই না আর আপনি মাজারে জন্য করছেন সে কি মাজার যে কবরে আছে সে কি খায় না কিন্তু তার সন্তুষ্টির জন্য জবাহ করলেন হচ্ছে মাল সাংসার ঝগড়া হয় বাপ বেটায় ঝগড়া হয় না হয় না সেই সময়ে লাল করতে হয় না ছেলে মা বাপ করবে না আর মা বাপ ছেলেকে বদদোয়া দেবে না কারণ মা বাপের দোয়া ছেলের হক কি হয়ে যায় দোয়া অথবা বদদোয়া আল্লাহ গ্যারান্টি কবুল হয়ে যায় এই জন্যে ছেলের সাথে ঝগড়া ঝামেলা হলে বদয়া দেবেন না কারণ নিজের পায়ে নিজে কুরুল মারবেন এটা উচিত না তেমনি ছেলের উচিত না ঝগড়া ঝামেলা হলে মা বাপকে লালত করা কারণ মা বাপকে লালত করার মানেই হচ্ছে নিজেকে লানত লালত করা্লাহান আল্লাহ তাকেও লানত করেন অভিশাপ করেন যে ব্যক্তি কোনো বিধাতিকে আশ্রয় দেবে কোন বিধাতিকে প্রশ্রয় দেবে আর এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু যে ব্যক্তি জমির চিহ্ন জমির আল চিহ্ন বা আপনারটাকে বাড়িয়ে মালেপ্ত তার শাস্তি কি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 আর চিহি চিহিকে শব্দ করবে আর আল্লাহর আগে আল্লাহ আমাকে বাঁচান সর্বনাশ হয়ে গেছে কেন আমি তোমাকে দুনিয়ার বুকে পৌঁছে খেয়ানত এখন তোমার ঘরে এসেছে আমার কোনো ক্ষমতা নেই বাঁচাবার ঠিক জমি যদি আপনি এইভাবে খেয়ালত করেন আপনার ভাইয়ের জমি যদি আপনি দখল করে নেন তো এই জমিকে লকেট বানিয়ে আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে বহন করুন পারলে করুন আর না হয় খুঁড়তে আদেশ করা হবে খুঁড়ো থাকো যতক্ষণ না সাত জমিন তোমার খুঁড়ে শেষ হয়েছে তাকে তানিয়ে দেওয়া হবে যদিন পর্যন্ত না সমস্ত মানুষের বিচার শেষ হয়েছে আল্লাহ এটা কিসের শাস্তি এটা হচ্ছে শাস্তির সময় কয়েকটা আছে এক তো কোনো মানুষ পাপ করে তার শাস্তি দুনিয়াতেই পেয়ে যায়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 একদম শেষ ঠিক আছে তার জন্য কতটুকু সময় লাগবে ভাদিসে বলা হয়েছে জোহর থেকে আসর সময় পর্যন্ত যতটুকু টাইম আল্লাহ আক দুই থেকে আড়াই ঘন্টা যাও জান্নাতে যাও এই রকম মোমিনদের জন্য আর এখানে পঞ্চাশ হাজার বছর এখন যে ব্যক্তি জমি এইভাবে দখল করেছে সেই ব্যক্তি অবস্থা বুঝতেই পাচ্ছেন। যে বিচার শেষ হয়েছে মাটি যদি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয় আল্লাহ কত বড় কঠিন শাস্তি এত বিশাল শাস্তি পরের জমি দখল করা পরের জমি না ভাবে নিয়ে নেওয়া সুতরাং আল্লাহ মানুষকে হক দিয়েছেন ইসলামের যার যে হক সে হক দিয়েছেন যার যে হক নেই সে হক যদি কোনো তাগতই সরকার দিয়ে থাকে তাহলে তা অবশ্যই না হক ইসলাম কারো হক নষ্ট করেনি ইসলামের ভাগ বন্টনে সম্পূর্ণটাই ইনসাপপূর্ণ যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান মানুষের জন্য যে মানুষকে নিজের সৃষ্টিকর্তা মানুষ মানুষের সৃষ্টিকর্তা নয় মানুষের প্রয়োজন সমস্ত প্রয়োজন মানুষ বোঝে না মানুষ ভাগ করতে গেলে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 জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার ইসলাম শরীয়ত খুবই ইনসাপপূর্ণ ইসলামী অর্থনীতি খুবই স্বচ্ছ আল্লাহতাল আমাদেরকে বাঁচান হারাম থেকে এবং হালাল রুজি সংগ্রহ করতে তৌফিক দেন আল্লাহ ফিনাবি হালালিকান হারামিক ও আগরিনাবি ফাদলিকা কান আমি সামান্য সময় আছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখন আপনি জমির কথা বললেন এখন আমার জমির সামনে নয়ঞ্জলি বা পিডাব্লুর জায়গা আছে সেই জায়গায় যদি আমি ছেড়ে রেখে দিই সরকারি জায়গা পিডব্লিউ অন্য এসে দখল করে বসে যাবে এখন আমি এই জায়গাটার কি করব। আমার সামনে জায়গা বড় পরে আছে পিডব্লিউডি আমি যদি ছেড়ে দিই রাস্তাটা বা ওই জায়গাটা ছেড়ে দিই তাহলে অন্য কেউ দোকান নিয়ে বসে যাবে বাড়ি করে বসে যাবে তার আপনার যতটুক জমি আপনার অধিকার ততটুক আপনার সামনে যে জায়গা পড়ে আছে সে সরকারি ভুক্ত হোক বেসরকারি ভুক্ত হোক সে জায়গা অন্য লোক নেক অথবা না নেক কোনো ভালো লোক নে অথবা খারাপ লোক নে আপনার দেখার কোন প্রয়োজন নেই আপনি আপনার হককে আপনি আপনার জমিকে নিজের হক মনে করুন অন্য লোকে দখল করে নেবে বা অন্য খারাপ লোকে দখল করে নেবে এই চিন্তায় আপনি জায়গাটাকে দখল করবেন এই অধিকার আপনার নেই আপনি কোনোভাবে নয় বলুন না যাই বলুন আপনি আস্তে আস্তে বাড়িয়ে নেবেন তা আপনার চলবে না আপনার যতটুক সেই দাগ লা এই জন্যই লাই মানার আল্লা লানতে পড়তে হবে যদি আপনি আস্তে আস্তে নয়াঞ্জলি বলে যে মালিক কেউ নেই আমি সরিয়ে নিই খানিক বাড়িয়ে নি বাড়িয়ে নি বাড়ি নি প্রত্যেক বছর সামান্য সামান্য করে বাড়তে থাকে তাই না এ লানতে পড়তে হবে আপনার যতটুকু অধিকার আছে সেই অধিকারের বাইরে আপনি যাবেন অধিকার লঙ্ঘন করবেন না কারণ আপনি যখন চাপবেন অন্যের ঘরে তার মানে পাশের ঘাড়ে পড়বে তাই সেটা সরকারি জায়গা সরকারি জায়গাও তো দখল করা ঠিক না তাই না আপনার যে অধিকার আছে সেইটুকুই আপনার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 যেন আমরা হারাম থেকে বাঁচতে পারি এবং হালাল পথে চলতে পারি ও সাল্লু নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ওসাহী আজমাইন ওক ও রহমতুল্লাহি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना बृहस्पतिवार सन्धार साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेजोर्सिंग heaven or hell? Uh, is a You choose beauty, wealth, family status